आलोचना करब इसलमी दोपन पर्याथम जुगे मुस्लिम दिए मक्कार दावतीी जीवन के बोझारुविधार्थे बे कयक भागे भाग प्रथम पर्या के बला गोपन दावत पर्या जो रसल सल्लाम इसलमर दावत के सीमामद्ध रेखे मूलत निकटत और बंधुबान्धवर माझे तखी प्रकाश्य मानुष के इसलमर दिखे आहवान करें प्रकाश्य दावत जो पर पर्याय मूलत क्राइस एक संघात तैरि है परवर्ती पर्या शुरू है बकट অত্যাচার নির্যাতন দমন নিপীড়ন এবং অবশেষে হিজরত রসলুল্লাহ সাল্লাম আলাইস্লাম যখন তার নিকটাত্মীয়দের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তখন কুরাইশরা এই দাওয়াত সম্পর্কে কিছুই জানত না বিষয়টা এমন নয় তারা জানত যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নবুয় লাভ করেছেন এবং এক নতুন আদর্শ ও জীবন ব্যবস্থার দিকে আহ্বান করছেন তবে সম্ভবত তারা হয়তো ঠিকমতো বুঝতে পারেনি কিংবা তেমন মাথা ঘামায়নি কারণ তখন রসুলুল্লা সাল্লাহ আলাই সাল্লাম সরাসরি তাদের দেবতা ও মিথ্যা মাবুদদের অস্বীকার করার জন্য প্রকাশ্যে ডাক দেননি তাদের মিথ্যা মাবুদ এবং মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার অর্থ হচ্ছে তাদের বিশ্বাস তাদের সমাজ ব্যবস্থা মূল্যবোধ এক কথায় তাদের পুরো স্ট্যাটাসকে চ্যালেঞ্জ করা যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সরাসরি কোরআসদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেননি এবং তাদের বিরুদ্ধে দাওয়াত দেননি তারাও সে পর্যন্ত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 اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمن تستكثر وَلِرَبِّكَ فاصبر يا أيها المزمّل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا এগুলো হলো কোরআনে নাজিল হওয়া প্রথম আয়াতসমূহ এই একটি ঘটনা সালা সাল্লু আলাইসাল্লামের জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমরা আগেও বলেছি সুরা আলাকের আয়াত নাজিল হওয়ার পর দিনের জন্য ওয়াহি আসা বন্ধ হয়ে যায়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 প্রথম আদেশটি হলো এ কর এর মাধ্যমে দিলাবাত ও শেখার নির্দেশ দেয়া হচ্ছে পরবর্তী আদেশটি এসেছে সুরা মুজ্জাম্মিলের দুই নম্বর আয়াত কবিল্লাইলা ইল্লা কলইলা রাত্রে নামাজ পড় আর সবশেষে সুরা মুদাসিরের দ্বিতীয় আয়াত কুম্ফঞ্জির যা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে আদেশ দিচ্ছে উঠে দাঁড়ান এবং অন্যদেরকে সতর্ক করুন কাজেই প্রথম শিক্ষা হলো পড়াশোনা করা দিনের জ্ঞান অর্জন করা পরবর্তী ধাপ নিজের জীবনে তা বাস্তবায়িত করা এবং তারপরে ধাপ হলো অন্যদেরকে জানানো ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লা বলেন দিন নিজে শেখা অন্যকে শেখানো আর আল্লাহ আল্লা ওয়াজের বার্তা প্রচার এই তিনটি ধাপ পার না করে কেউ পরিপূর্ণ ইমান অর্জন করতে পারে না প্রথম ধাপ হলো এক্করা অর্থাৎ জানা আর নিজে জানার পরেই কেবল অন্যকে শিক্ষা দেওয়া সম্ভব এর পরে থাপ কুম্ফঞ্জের উঠুন সতর্ক করুন আর নিজে শেখা ও অন্য শেখানোর সাথে সাথে যে বিষয়টি অত্যাবশ্যক তা হলো ইবাদত নফল ইবাদত যেমন ক্যামুল লাইল প্রথম যুগের মুসলিমদের জন্য বেশ কয়েক বছর পর্যন্ত কেয়ামুল লাইল বাধ্যতামূলক ছিল পরবর্তীতে এই আদেশ মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ছাড়া অন্য সকলের জন্য রহিত করে দেয়া হয় রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর আমরণ লাইল বাধ্যতামূলক ছিল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 তার কাছে সাহায্য প্রার্থনা করা এই ইবাদত বন্দেগী একজন দায়ের অন্তরকে নরম করে আর তাকে পরবর্তী দিনের জন্য প্রস্তুত করে তোলে জিকিরের ব্যাপারেও একই কথা বলা যায় ইমাম ইবনুল কাইম রেহেমাহুল্লাহ তার শিক্ষক ইমাম ইবনুল তাইমিয়া রেহমাহুল্লাহ সম্পর্কে বলেন প্রতিদিন ফজর সালাতের পর তিনি বের হয়ে যেতেন চলে যেতেন দামসকাসের সীমান্তবর্তী বিস্তৃত মাঠগুলোতে সেখানে বসে তিনি আল্লাহর নাম নিতেন সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত জিকির করতে থাকতেন আমরা একদিন কৌতূহল মেটাতে তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন প্রতিদিন এমন করেন জবাবে এমেদ তাই মিয়া রহমেহল্লা বলেন এটা হলো আমার সকালের নাস্তা আমার আত্মার খাদ্য এটা ছাড়া আমার শরীর অবসন্ন হয়ে যাবে এটাই আমাকে সারাদিনে চলার শক্তি যোগায় যদি সকালে আমি রসদ না পাই তাহলে সারাটা দিন আমি দুর্বল হয়ে থাকবো রসুল্লা সাল্লু আলাইসাল্লাম কিয়ামুল লাইলের মাধ্যমেই দৃঢ়তা লাভ করেছিলেন আর আল্লাহ তালা প্রথম যুগের মুসলিমদের উপরেও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 তাদের দৃঢ় হওয়া জরুরি ছিল এই প্রশিক্ষণ যারা লাভ করেছেন তারা সংখ্যায় ছিলেন অল্প একশোর কম কিন্তু এই প্রশিক্ষণ ও তারবিয়া তাদেরকে এমন প্রভাবশালী ও শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করে যে তারা যেখানে যেতেন সেখানেই প্রভাব বিস্তার করে ফেলতেন মানুষের মনে তৎক্ষণাৎ তাদের ছাপ পড়ত আনসারগণ মুসলিম হয়েছিলেন রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের দাওয়াতের শেষার্ধে কিন্তু যেহেতু মুহাজিররা প্রথম থেকেই তাদের সাথে ছিলেন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 দাওয়াতের পাথে হিসেবে অবশ্যই এই তিনটি শব্দ মনে রাখতে হবে এ খরা কুম ওয়াহিলাপ করার পর রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের জীবনে শুরু হলো নতুন মিশন সুরা মুতাসিরের আয়াতগুলো রসুলুল্লাহ সাল্লা আলয়াল্লামের জীবনকে বদলে দেয় এই আয়াতগুলোর অর্থ ও তাৎপর্য নিয়ে আল্লামা শফিউর রহমান মোবারক রহমুল্লাহ তার বিখ্যাত সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাহতুমে চমৎকার কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলো কথাগুলোকেই এখানে তুলে ধরছি তিনি বলেছেন সুরামুদ্দাসীর প্রথম দিকের কয়েকটি আয়াতে প্রিয় নবীকে যেসব নির্দেশ প্রদান করা হয়েছে সেগুলো দৃশ্যত সংক্ষিপ্ত এবং সহজ সরল কিন্তু প্রকৃতপক্ষে এসব নির্দেশ খুবই সুদরপ্রসারী এবং গভীর তাৎপর্যপূর্ণ বাস্তব জীবনে এসব নির্দেশের কার্যকারিতা ও প্রভাব অসামান যথা এক ভয় প্রদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে এই নির্দেশের শেষ মঞ্জিল হচ্ছে এই যে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 आल्ला पक्ष दावत क्या शुरू हर पर शत्रा बिरोधता हसीिचाट्टा उपहस विद्रूप इत्यादि मध्यमें कष्ट दे प्रिय नबी रसुल्ला सल्लाम ए तर संगीदे हत्या कर सर्व चेष्टा करता एसब किुर मोकला करतेम अवस्था ताकि दृढ़तारे धर्य धारण करते मन शांतर जो नए बर आल्लर सन्तुष्टि और तरह दिन प्रचार प्रसारे क्यों आल्ला तला वाली रब्बिका फसबीर अर्थात তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করবে দাওয়াতের এই গোপন পর্যায়ে স্থায়ী হয়েছিল প্রায় তিন বছর যে মানুষগুলোর মন পরিষ্কার স্বচ্ছ ক্লেদমুক্ত সেই মানুষগুলোকেই মূলত রসুল্লাহ সাল্লাম অ্যাপ্রোচ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াতকে তারা সহজে গ্রহণ করেছিলেন কোনো ধরনের সংঘাত বা বাড়াবাড়ি হয়নি রসুল্লাহ সাল্লুআসাল্লাম তাদের সাথে গোপনে দেখা করতেন এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন এই সময়টা ছিল ন মুসলিমদের ইমানকে গড়ে নেওয়ার সময় সময়টা ছিল জাহিলিয়াদের কলুষতা থেকে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় গোপন দাওয়াতের এই পর্যায়ে নিয়ে তেমন বর্ণনা ইতিহাসের বইগুলোতে নেই যেই বর্ণনাগুলো আছে সেখান থেকে কয়েকটি বিষয় উল্লেখ্য এক আল্লাহ রসুলসাল্লু আলি আসাল্লাম তার সাহাবিদের তাওহেইদের শিক্ষা দিয়েছেন এই সময়টায় তারা ইমান ও ইমানের বাস্তবতাকে বুঝতে শিখেছেন তারা দুনিয়ার জীবনের নস্বরতাকে উপলব্ধি করেছেন ता बुझे आखिरतर जीवन ही आसल जीवन ता जहन और जहान्न सम्पर्क जेने खुब साधारण क्यों सब चे मौलिक और बुनियादी विषयगुलो शिक्षा लाभ करा जाहिलियतर प्रकृति और वास्तवता के बुझेन तूर्ति पूजा और अन्य जाहिली आदर्श और प्रथागुलो के बर्जन कर शिक्षा लाभ करा इसलम और जाहिलियत माजे पार्थक्य करते शिखे ता जेने ইসলাম হলো একমাত্র সত্য ও গ্রহণযোগ্য দিন এবং ইসলাম ছাড়া বাকি সকল আদর্শ ও ধর্ম হল মিথ্যা ও বাতিল ইসলাম মানে কেবল আল্লাহর ওপর ইমান আনা নয় বরং অন্য সকল ইলাহকে বর্জন করা সত্যি বলতে সমস্ত বাতিল মাহবুদ আর তাগুতকে আগে অস্বীকার করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর আল্লাহর ওপর ইমান আনাই হলো সত্যিকারের ইমান এই বিষয়গুলোকে সাহাবিরা বুঝতে শিখেছিলেন এবং সেভাবেই নিজেদেরকে গড়ে তুলেছিলেন তিন ইসলাম হলো এমন এক আদর্শ যা মিথ্যার সাথে সংঘাতে জড়াবেই তাই জাহিলিয়াতি সমাজের দরজায় যখন ইসলামের দাওয়া করা নাড়ে তার পরবর্তী পরিণতি হচ্ছে একটি সংঘাত একটি আদর্শিক যুদ্ধ প্রতিটি নবীর ক্ষেত্রেই এমনটি হয়েছে নবীকে ও তার অনুসারীদেরকে কঠিন সময় পার করতে হয়েছে রসুল্লাহ সাল্লু আলি ওয়া ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবার কোনো কারণ নেই কারণ তিনি পূর্ববর্তী নবীদের পথই অনুসরণ করতে যাচ্ছেন আর তাই এই কঠিন সময়ে এই ফিতনাকে মোকাবেলা করার জন্য একটি প্রস্তুতি দরকার দরকার নিজেকে শক্তভাবে গড়ে তোলা দাওয়াতের এই গোপন পর্যায়ে সেটি হয়েছিল এই পর্যায় ছিল পরবর্তী সময়ের জন্য মুসলিমদের একটি প্রস্তুতি ওয়ার্ম আপ এই সময়টি ছিল ইমানদারদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠার সময়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 খাদিজা আলী জাইদ আবু বকর রাজিউল্লা আনহুন যারা মুসলিম হয়েছেন সরাসরি রসুল্লা সাল্লাস্লামের হাতে এই দলে আরও আছেন উসমান ইবেন আফফান আব্দুর রহমান ইবেন আউফ সায়দ ইবিন আবি বক্কাস তালহা ইবেন ওবাইদুল্লাহ জুবাইর ইবনুল্লা ওয়ান রাজিউল্লা আনহুন তাদের প্রত্যেকে আবু বকরের হাতে মুসলিম হয়েছেন এই পাঁচজন সম্পর্কে জানা যায় আবু বকর রাজিউল্লা আনহুর বাসায় তাদের প্রত্যেকের যাওয়া আসা ছিল এবং সম্পর্ক ভালো ছিল এই পাঁচজনের মাঝে উসমান ছাড়া প্রত্যেকের বয়স ছিল বিশের নিচে অর্থাৎ সবাই ছিলেন তরুণ দ্বিতীয় দলে সাহাবিদের মধ্যে যারা বেশি পরিচিত তারা হলেন আবু উবায়দা ইবনুল জার্রাহ আবু সালামা আরকাম ইবেন আবিয়াল আল আরকাম উসমান ইবিন মাজউন এবং তার দুই ছেলে সাঈদ বিন জাইদ ও তার স্ত্রী ফাতিমা বিন তে খাত্তাপ যিনি ছিলেন উমার রাজিয়াল্লাহ আনহুর বোন খাব্বা বিবিন আরাত এবং আবু বকরের মেয়ে আসমা বিনতে তে আবু বকর রাজিয়াল্লাহ আনহুম তৃতীয় দলে আছেন ওমায়ের এ বিন আল আকাস আইয়াস আর রাবিয়া আব্দুল্লাহ এ বিন জাহাস রসুল্লা সাল্লা আলিয়াস্লামের কাজিন জাফর এ বিন আবি তালিব এবং তার স্ত্রী আসমা বিদ উমাইস বিলাল এবেন রাবাহ ইয়াসির ও তার স্ত্রী সুমাইয়া এবং তার ছেলে আম্মার ইবেন ইয়াসির রাজিয়া আনহুম এই দলে অনেকে ছিলেন সেসব সাহাবা যারা হয়তো দাস ছিলেন কিংবা সামাজিক স্ট্যাটাসের বিবেচনায় খুব একটা উঁচু মর্যাদা ছিলেন না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 বয়স্ক তরুণ পুরুষ নারী আরব অনারব সাদা কালো দাস স্বাধীন ধনী গরিব সব শ্রেণী ধরন ও ব্যক্তিত্বের মাঝে ইসলাম স্থান করে নেয় এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে প্রথম যুগের মুসলিমদের মাঝে তরুণদের ছড়াছড়ি ইতিহাস থেকে দেখা যায় তরুণরা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকে তাই তারাই সাধারণত নবীদের প্রতি সর্বাগ্রে ইমান আনে মুসাল্লা ইসলামের প্রতি যারা ইমান এনেছে তারা ছিল তরুণ ইসআলা ইসলামের পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও ছিল তরুণ ইব্রাহিম আলাইস্লাম তরুণ বয়সেই তার সমাজকে তাওহিদের দিকে আহ্বান করেছিলেন রসুল সাল্লি আসাল্লামের পাশে যারা দাঁড়িয়েছিল তাদের বেশিরভাগ ছিল তরুণ তাদের বেশিরভাগের বয়স ছিল বিষেরও কম তরুণরা সহজেই পরিবর্তনকে গ্রহণ করতে উৎসাহী থাকে যাদের বয়স হয়ে গেছে তারা সাধারণত সমাজে প্রতিষ্ঠিত অবস্থা থাকে তাদের পরিবার আছে স্ত্রী সন্তানদের প্রতি তাদের মায়া কাজ করে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 যা আমরা আগে আলোচনা করেছি রসুলুল্লা সাল্লাহ আলি সাল্লামের পরিবারের প্রত্যেকে একদম শুরুতেই ইসলাম গ্রহণ করে খাদিজা ছাড়া আরও ছিলেন তার চার কন্যা জাইনাব উম্মে কুলসুম ফাতিমা এবং রুকাইয়া তার ঘরে আরো ছিলেন পালকপুত্র জাইদিন হারিসা এবং চাচাতো ভাই আলী এব আবিদ আলিম তারা প্রত্যেকে হলেন অগ্রগামী মুসলিম উল্লিখিত প্রত্যেকে সরাসরি রসুল্লা সাল্লা আলিমের হাতে ইসলাম গ্রহণ করেছেন নারীদের মধ্যে খাদিজা যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন তা নিয়ে বিতর্ক না থাকলেও ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষকে তা নিয়ে আলিমদের মধ্যে বিতর্ক আছে কেউ বলেন আবু বকর রাজি আনহু কেউ বলেন আলি ইবেন আবিতালিব রাজিয়াল্লাহ আনহু ইবেন হাজার আল্লাহ স্কালানি এই মতবিরত্তি সমাধানের চেষ্টা করেন তার মতে ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ আবু বকর রাজি কেন না কেননা আলি ইবেন আবিতালিব বড়ই হয়েছেন নবুয়াতের ঘরে তিনি মক্কার কুরাইস্তের ধর্মগ্রহণই করেননি ছোটোবেলা থেকেই তিনি মুসলিম হিসেবে বড় হয়েছেন তাই তার অমুসলিম অবস্থা থেকে মুসলিম হওয়ার প্রশ্নই আসে না আবার অন্যভাবে বলা যায় ইসলাম গ্রহণকারীর প্রথম দাস হলেন জায়দ এ বেন হারিসা ইসলাম গ্রহণকারীর প্রথম শিশু হলেন আলী এব তালিব এবং ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ হলেন আবু বকর রাজিআল্লাহ আনহু তবে এটা জেনে রাখা ভালো কে কার আগে ইসলাম গ্রহণ করেছেন এগুলো নিশ্চিতভাবে প্রমাণিত নয়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 এরপর তিনি ইমাম হিসেবে সালাত আদায় করেছেন এবং খাদিজা একই সাথে সালাত আদায় করেছেন আর এই সালাদ আদায়ের ঘটনা থেকেই আলীর ইসলাম গ্রহণের সূত্রপাত ঘটনাটি ইবেন কাসির রহেমাহুল্লার আল বিদায়া ওয়া নিহায়াতে বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেন ইবেন ইসহাক বলেন ওই ঘটনার একদিন পর হজরত আলী রদুল্লাহানহু তার নিকট আসেন তখন রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম ও খাদিজা নামাজ আদায় করছিলেন আলী রদেল্লাহু বললেন আপনারা এ কী করছেন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 আলী আনহু তাই করলেন এবং ইসলাম গ্রহণ করলেন তবে পিতা আবু তালিবের ভয়ে তিনি রসুল্লাহ সাল্লিয়াল্লামের নিকট যাতায়াত করতেন না তার ইসলাম গ্রহণের বিষয়টি তখনকার মতো তিনি গোপনেই রাখলেন ইতিমধ্যে জায় দেবেন হারিসা ইসলাম গ্রহণ করলেন তারা এভাবে প্রায় এক মাস কাটালো মাঝে মাঝে হজরত আলী রাজু রসুল্লাহ সাল্লাই সাল্লামের নিকটে আসতেন হজরত আলী রাজ আনহুর প্রতি আল্লাহর অন্যতম অনুগ্রহ ছিল এই যে ইসলাম গ্রহণের পূর্বে তিনি রসুল্লা সাল্ল্লা আলয়ের তত্ত্বাবধানে ছিলেন আলী রেদেল্লা ও আবু তালিবের কাছে তার ইসলাম গ্রহণের খবর খুব বেশি দিন গোপন রাখতে পারেননি একদিন আবু তালিব দেখলেন তার ছেলে আলী তার ভাতিজার মুহাম্মদ সাল্লি সাল্লামের সাথে সালাদ আদায় করছে তখন তিনি রসুলুল্লা সাল্লু আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কোন দিনের অনুসরণ করছো রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম উত্তর দিলেন এটা হচ্ছে আল্লাহর দিন তার ফেরস্তাদের দিন তার রসুলদের দিন এবং ইব্রাহিমের দিন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 আমি আল্লাহর উপর ইমান এনেছি তার রসুলের উপর ইমান এনেছি এবং তিনি যা কিছু এনেছেন তাতে বিশ্বাস স্থাপন করেছি আবু তালিব তখন তার ছেলেকে বললেন সে তোমাকে ভালোর দিকেই ডাকছে কাজেই তার অনুসরণ কর আলী ছিলেন রসুলুল্লা সাল্লু আলাইস্লামের ঘরের মানুষ আপন মানুষ সব কাজে সহযোগী তিনি খুব অল্প বয়স থেকেই রসুল্লার সাথে ছিলেন কারণ রসুলুল্লাহর চাচা আবু তালিবের কষ্ট লাঘব করার জন্য তার এক ছেলেকে নিজের কাছে রেখেছিলেন आई हलन आली जुबक हवर पर आली हो रसलुल्ला सल्लाह सल्लम सब चे आदर मे फिमा सामी रसल्ला सल्लाह आल सल्लमें नवो चूरे छोद्धा एक एकाधिक द्वजुद्धे अंश नहीं तब सबचे बड़ सम्मान लाभ करें खाइारे युद्धे मुस्लिमरा एक दुर्ग जय करते खूब हिमशिम खा तक रसल सलामें आगामीकाली एक जन के पता दान कर যার জন্য আল্লাহ দুর্গের দরজা খুলে দেবেন সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ তার রসুলও তাকে ভালোবাসে এই পতাকা পরদিন সকালে তুলে দেয়া হলো আলীর হাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজ মুখে সাক্ষ্য দিচ্ছেন আলী আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন আর আল্লাহ ও তার রসুলও আলীকে ভালোবাসেন এর থেকে মর্যাদার আর কি হতে পারে নবম হিজড়িতে আলী আমিরুল হজ হিসেবে দায়িত্ব পালন করেছেন আলীর ব্যাপারে নবীজি সাল্লু আলয় সালামের আরেকটি কথা না বললেই নয় তাবুকে যুদ্ধে যাওয়ার আগে যখন মুনাফিকরা আলীর ব্যাপারে আজে বাজে কথা ছড়াতে লাগল তখন তাকে রসুলল্লাহ বললেন মুসার কাছে হারুন যেমন আমার কাছে তুমিও তেমন এটাও ছিল আলীর জীবনে পাওয়া একটা বড় মর্যাদা রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের ইন্তেকালের পর তাকে গোসল দিয়েছেন আলী আবু বকর আর ওমারের সময় তিনি ছিলেন প্রধান বিচারপতি আর তৃতীয় খলিফা উসমানের বিদ্রোহীদের দমনে সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন আলী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 তার শ্রেষ্ঠত্ব নিয়ে আহলুসুন্নার আলিমরা একমত তিনি ইমান এবং আমলে সব কিছু ছাড়িয়ে গেছেন যে তালিকায় খোঁজ করা হোক না কেন আবুকর রাম সবার আগে আসতে বাধ্য এই প্রসঙ্গে একটি মজার হাদিস উল্লেখ না করলে নয় ঘটনাটা সালাতুল ফজরের পরে আমরা জানি ফজরের পর রসুল্লাহ সাল্লাহ আল্লাম সাহাবিদে নিয়ে বসতেন একদিন ফজরের পর তাদের সঙ্গে কথা বলার সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আজকে কে জানাজে পড়েছ উমার বিন খাত্তাব বললেন আমরা তো মাত্র আমাদের দিন শুরু করলাম তারপর তিনি জিজ্ঞেস করলেন সাদাকে দিয়েছে কে উমার বিন খত্তা বললেন আমরা তো মাত্র আমাদের দিন শুরু করলাম কিন্তু আবু বাকর সিদ্দিক বললেন আমি শুনেছিলাম আব্দুর রহমান এ বিন নাকি অসুস্থ তাই মসজিদে আসার আগে আমি তাকে দেখতে গিয়েছিলাম যখনই রসুল্লাহ সাল্লি স্লাম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেন আবু বকর বলতেন আমি করেছি রসুল্লাহ সাল্লাম বলেন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 তা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি শুধু জ্ঞান নয় তার চরিত্র তার ব্যক্তিত্বের কারণেও তিনি ছিলেন খুবই পছন্দনীয় একজন মানুষ আল্লাহ রাস্তায় সম্পদ দান করার জন্য তিনি অনেক নন্দিত হয়েছিলেন তিনি ছিলেন সমাজের প্রভাবশালী লোকদের একজন ব্যবসা বুঝতেন এবং ব্যবসা করে পাওয়া সম্পদ তিনি ইসলামের উপকারে ব্যয় করে দিয়েছিলেন তার সব সম্পদ জ্ঞান ঢেলে দিয়েছিলেন নবী করিম সাল্লা সাল্লামের সেবায় তিনি ছিলেন ইসলামের একজন মিশনারি আর এ কারণেই তাকে বলা হয় সিদ্দিক তিনি ছিলেন মুমিন পুরুষদের মধ্যে প্রথমজন সিদ্দিক মানে যে বিশ্বাস করেছে আবু বকর ইসলাম গ্রহণের কাহিনীটা কেমন ছিল বলা হয় থাকে ইসলাম গ্রহণের সময়ে প্রত্যেকেই অন্তত মুহূর্তের জন্য হলেও দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে থমকে দাঁড়িয়েছে দ্বিতীয়বারের জন্য হলেও ভেবেছে কিন্তু আবু বকর রাজিয়াল্লা আনহুর ক্ষেত্রে এমনটি হয়নি যখনই তার সামনে ইসলামকে উপস্থাপন করা হয় তিনি সেটা সাথে সাথে গ্রহণ করেন তাকে ইসলামের গ্রহণের পূর্বে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 একবার আবু বকর এবং উমারের মধ্যে ঝগড়া হয় এই দুজন ছিলেন রসুলুল্লা সাল্লাহ আলাইসালামের সবচেয়ে কাছের মানুষ তার উপদেষ্টা আলিবেন আবিতালে বলেন আমি দেখেছি রসুল যখনই কোথাও যেতেন আবু বকর ও উমারকে সাথে করে যেতেন কোথা থেকে আসলে তাদের সাথে করে আসতেন যখন তিনি বসতেন তার এক পাশে থাকতো আবু বকর আরেক পাশে অমার সবার প্রতি ভালোবাসা থাকলেও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 QR forefronti Thank you. If not Popify V expand all this authority through the Pharisees. If they came to come into peace people, if they came to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 আমরা জানি একটি হাদিসে রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম দশ সাহাবির নাম একাধারে উল্লেখ করেছেন যারা জান্নাতে যাবেন যদিও রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম আরও অনেক সাহাবিকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু এই দশজনের নাম একসাথে উল্লেখ করেছেন এবং তারা হলেন সাহাবিদের মাঝে সেরা হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবিন আউফ আন আবদুর রহমান ইবেন আউফ কল কর রসুল্লাহি সাল্লু আলহি ওসাল্লাম আবু বকর ফিল জন্না ওয়া ওমর ফিল জন্না ওয়া ওসমান ফিল জন্না ওয়া আলিউন ফিল জন্না ওয়া তলহা ফিল জন্না ওয়া জুবাইর ফিল জন্না ওয়া আব্দুর রহমান ইবেন আউফ ফিল জন্না ওয়া সাঈদ ফিল জন্না ওয়া আবু অবৈদা ইবনুল জর্রাহ ফিল জনের মধ্যে আবু বকর ছাড়া বাকি নয় জনের মধ্যে পাঁচজনই ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে তারা হলেন উসমান তালহা আর জুবাইর রহমান ইবেন এবং সাদ ইবেন আবি বাক্কাসাদি আলাহ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 রসুল্লা সাল্লা আলি আসাল্লামের দুই কন্যাকে তিনি বিয়ে করেছেন প্রথমে রুকাইয়া রদিয়াল আনহা এরপর রুকাইয়া মারা গেলে তখন উম্মে কুলসুম রাজিয়াল আনহাকে বিয়ে করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন উম্মে কুলসুম রাজিয়াল আনহা মারা যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেছিলেন যদি আমার একশো কন্যা থাকত তাহলে আমি তাদের সবাইকে এক এক করে উসমানের সাথে বিয়ে দিতাম লাজুক এবং আত্মমর্যাদার কারণে উসমান ছিলেন সুপরিচিত তিনি ছিলেন আবিসিনিয়ার হিজরতকারীদের প্রথম দলটির একটি সদস্য যদিও তিনি পরবর্তীতে ঘটনাক্রমে মক্কায় ফিরে আসেন বদর ছাড়া সব সবকটি যুদ্ধেই তিনি অংশ নেন তবে তার সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে তাবুকের যুদ্ধে তিনি তাবুক যুদ্ধে যে পরিমাণ অর্থ দান করেন রসুল্লা সাল্লাইসাল্লাম বলেন উসমান ভবিষ্যতে যাই করুক তার কোনো ক্ষতি হবে না তাবুকে সেই দিনে উসমান এত বেশি দান করেছিলেন যে পরবর্তী জীবনে তিনি যাই যাইকুচি করুন না কেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন হুদয় বিয়ের ঘটনায় উসমানের মৃত্যুর খবরের গুজবকে কেন্দ্র করেই বায়াতুর রিদ্বারের ঘটনা ঘটেছিল আর সেই বায়াতে সবার বায়াত গ্রহণ শেষে রসুল্লা সাল্লা আলাইসালাম নিজের এক হাতের ওপর আরেক হাত রেখে বলেছিলেন এটা হলো উসমানের হাত নিঃসন্দেহে উসমানের জন্য এক বিশেষ সম্মাননা সাওয়াকাস ইসলাম গ্রহণের সময় সা বয়স ছিল ষোলো हमारे जो मर्जदार शिक्षा अच्छे सा आदिबीनिकस दृष्टान्ते माँ ता तुम्हें कि तुम बापद पूर्वपुरुषर पथ ऐड़े भिन्न पद ग्रहण करी तुम्हें तुम मत तुम ना बदलाओ ताे रखो अभी मरे जाब क्यूँ खाबना पानीओ पान करबना छायर मध्य बसबा मारा गुमी अनेक कष्ट मरवे क्यों हमारे मृत्युर तुम्हें दायी साहदिबीन अबीव आकसें खूब ही मातृभक्त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 তবে তার সবচেয়ে বড় সম্মানানো জটে ওহুদের যুদ্ধে চমৎকার পারফরম্যান্সের কারণে সেদিন তিনি ছিলেন সেই ছোট্ট দলের একজন সদস্য যারা সরাসরি রসুলুল্লাহকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিল শত্রুরা যখন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামকে ঘিরে ধরে তখন তিনি তীরের পর তীর ছুঁড়ে শত্রুদের প্রতিহত করেন আল্লাহ রসুল তখন বলে ওঠেন এরমি সাদ, ফিদাকা আবি ওয়া উম্মেই অর্থাৎ তীর ছোড়ো সাদ আমার বাবা মা তোমার জন্য কোরবান হোক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 বইটি লেখক মোহাম্মদ আবদুল মাহবুদ তালহার ইসলাম গ্রহণের প্রসঙ্গে বলেন হজরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজেলা দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন জাহেলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটা বেশ চমকপ্রদ তিনি গেছেন কোরাইসদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়ায় তারা যখন বাসরা শহরে পৌঁছলেন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 তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো। আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সাওয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মোহাম্মদ এ বিন নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকর কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম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 তীরের আঘাতে তার ডান হাতটি প্যারালাইজড হয়ে যায় তালহার সম্মানে রসুল্লা সাল্লা আলাইস্লাম বলেছিলেন যদি কেউ জমিনের বুকে কোনো জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন তালহাকে দেখে নেয় আ জুবাই রিবনুল আওয়াম আুবাই রিবনুল আওয়াম ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের ছেলে আবার একই সাথে উম্মুল মুমিনিন আইসার বোন আসমা বিনতে আবু বকরের স্বামী অর্থাৎ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 সে সমস্ত লোক যারা ভর্সম বিদ্রুপ করে সেসব মুসলমানদের যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রম পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া অতপর তাদের প্রতি ঠাট্টা করে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 কেউ যদি সাহাবিদের বুঝ ও পথকে অগ্রাহ্য করে নিজের মন মতো ও বুদ্ধিমতো ইসলামকে বোঝার চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে পথপ্রষ্ট হবে যেমনটা আমরা দেখেছি শিয়াদের ক্ষেত্রে শিয়াদের একটি বড় অংশ কার্যত ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে নবিজির অল্প কিছু সাহাবি ছাড়া তারা বাকিদেরকে কাফির মনে করে নাউজুবিল্লাহ মিনজা আলিক যে আবু বকরকে কোরআনে স্বয়ং আল্লাহ সাহাবি বলে উল্লেখ করেছেন সেই আবু বকরকে রাফিদি শিয়ারা কাফির সাব্যস্ত করে যে ওমারের মতের সমর্থনে আল্লাতালা একাধিকবার পুরাণের আয়াত নাজিল করেন সেই ওমারকে তারা সহ্য করতে পারে না তাকে অভিশাপ দেয় তাকে কাফের বলে ঘোষণা করে যেই উসমানকে স্বয়ং আল্লাহতালা ক্ষমা করে দিয়েছেন সেই উসমানকে তারা ঘৃণা করে নবীজির বেশিরভাগ সাহাবিকে রাফিদি শিয়ারা মুনাফিক মনে করে আর আলী রাদাল্লাহ ও আনহর প্রতি ভালোবাসার আতিশয্যে শিয়াদের অনেকে তাকে নবীর আসনে বসিয়েছে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 ইনশা আল্লাহ আমরা যেন হতে পারি এই যুগে সাবেক আলআালুন আল্লাহ তাল সুরা ওয়াকিয়াতে বলেছেন ওসেকুন আসসাবেকাল মু আর অগ্রগমেরাই তো অগ্রগমী তারাই নৈকট্য প্রাপ্ত ওসলিল্লা আলা সঈদিন মোহাম্মদ ও আলা ওসাবি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত